ডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষের জীবন কথা সিরা সিরিজের আজকে পর্বে আমরা আলোচনা করব আমফুদের অর্থ হচ্ছে প্রতিনিধিদের বছর এই বছর পুরো আরব থেকে অনেক গোত্র নবীজি সাল্ল আলি আসলামের কাছে তাদের প্রতিনিধি পাঠায় যে কারণে এই বছরকে বলা হয় আম আল উফুদ যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহ দিনে প্রবেশ করতে দেখবেন তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি ক্ষমাকারী সুর আন্নাসর আয়াত এক থেকে তিন এই আয়াতটি বলছে যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে তখন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকবে ইসলাম বনাম শিরকের এই দ্বন্দ্বে অনেকগুলো আরব গোত্র ছিল দর্শকের ভূমিকায় তারা অপেক্ষা করছিল কখন তারা কোরআশ ও মোহাম্মদ সাল্ল আলহামের মধ্যে চলমান এই সংঘাতের শেষ দেখতে পাবে এবং একটি দলকে বিজয় হিসেবে দেখবে যখন সংঘাত শেষ হলো এবং ইসলামের বিজয় হলো তখন তারা দলে দলে ইসলাম গ্রহণ করার জন্য ভিড় জমাল আরবরা কোরআদের বিশেষ মর্যাদা চোখে দেখত কারণ ধর্মীয় বিষয়ে তারাই ছিল কর্তৃত্বের অধিকারী এতদিন পর্যন্ত তারাই ছিল আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণকারী হজ ও ওমরার নির্দেশনা ও দেখাশোনার দায়িত্ব তাদের ছিল মোহাম্মদ সাল্ল আলহাস্লাম যখন নিজেকে রসুল হিসেবে ঘোষণা করলেন এবং কোরাইশদের সাথে সংঘর্ষে লিপ্ত হলেন তখন আরবদের অনেকেই এই সংঘর্ষের শেষ না দেখে কোন দলে যোগ না দেয়াকেই শ্রেয় মনে করলেন মক্কা বিজয়ের একদম পরপরই বেশ কিছু আরব গোত্র ইসলাম গ্রহণ করল যেমন সাকিফ গোত্র রসলুল্লাহ সাল্ল আলী আসলাম তাদেরকে অবরোধ করে রেখেছিলেন পরে তাদেরকে ছেড়ে দেন পরবর্তীতে তারাই আবার এসে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে এভাবে আরবের সবচেয়ে বড় দুটি গোত্র কোরাইশ ও সাকিফ ইসলাম গ্রহণ করার পর অন্য সব গোত্র দলে দলে তাদের প্রতিনিধি পাঠাতে লাগল ইসলাম গ্রহণের জন্য এজন্য নবম হিজড়িকে বলা হয় আম আল উফুদ বা প্রতিনিধিদের বছর সুর আত্মাবার আয়াতগুলো নাজিল হবার পর এই গোত্রগুলো তাদের প্রতিনিধি দল পাঠানো শুরু করল তারা ইসলাম সম্পর্কে জানল ও ইসলাম গ্রহণ করল রসুল্লাহ সাল্লু আলিউসলামের কাছে বায়াত দিত এই বায়াত শুধু ইসলাম গ্রহণের বায়াত ছিল না বরং ইসলামী রাষ্ট্রের প্রতি তাদের আনুগত্য ও বৈশ্বস্ততার অঙ্গীকার ছিল তারা কেবল দিন ইসলাম গ্রহণ করত তা নয় বরং তারা মদিনার ইসলামী রাষ্ট্রের একজন সদস্য হয়ে যেত বা এখনকার পরিভাষায় বলা যায় নাগরিক হিসেবে শপথ করত তাদের বায়াত ছিল ইসলামী রাষ্ট্রের প্রধান রসুল্লাহ সাল্লু আলিউসলামের প্রতি এই বায়াতের মাধ্যমে তারা তার শাসন হুকুম আহকাম মেনে চলার ব্যাপারে অঙ্গীকার করত এই কোত্রগুলো মোদিনা থেকে ইসলামের ব্যাপারে বেশ ইতিবাচক মানসিকতা নিয়ে নিজ নিজ কোত্রে ফিরে যায় সিরাতের কিতাবগুলোতে ইবেন কাসির এবেন সাহাক আল ওয়াকিদি প্রায় ষাটটি প্রতিনিধি দলের কথা উল্লেখ করেছেন তাদের মধ্যে কিছু দল নিয়ে আজকে আলোচনা করা হবে কিন্তু মনে রাখা জরুরি মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করা এই মুসলিমদেরকে সাহাবিদের মর্যাদা দেয়া হলেও মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করা সাহাবিদের মর্যাদা তাদের চেয়ে অনেক বেশি কারণ মক্কা বিজয়ের পর এই বিষয়টি খুবই স্পষ্ট হয়ে যায় যে মুসলিমরা দুনিয়াতেও সফল হতে যাচ্ছে এই কোত্রগুলো রাজনৈতিক অনুকূল পরিবেশে ইসলাম গ্রহণ করেছিল বলা যেতে পারে ইসলাম গ্রহণের সিদ্ধান্তের পেছনে তাদের দুনিয়াবি কিছুটা স্বার্থ থাকাটাই স্বাভাবিক কিন্তু এর আগে যারা প্রতিকূল অবস্থায় ইসলাম গ্রহণ করেছিল তারা জানত যে ইসলাম গ্রহণের জন্য অনেক বড় ত্যাগ করতে হতে পারে তাই যে যত আগে ইসলাম গ্রহণ করেছে তাদের মর্যাদা তত বেশি আল্লাহ বলেন তোমাদের মধ্যে যে মক্কা বিজয়ের আগে ব্যয় করেছে ও জিহাদ করেছে সে সমন্বয় এরূপ লোকদের মর্যাদা বড় তাদের অপেক্ষা যারা পরে ব্যয় করেছে ও জিহাদ করেছে আল-হাদিদ প্রতিনিধিদের কাহিনীগুলো জানা বেশ জরুরি ইসলামের দাওয়া পৌঁছে দেওয়ার সঠিক নিয়ম জানা যায় এখান থেকে প্রতিনিধি দলগুলো যেন সংক্ষিপ্ত এই মদিনা সফর থেকে সর্বোচ্চ উপকার লাভ করতে পারে তা নিশ্চিত করতে নবীজ সাল্লাহু আলী ওয়াসলাম কোন ত্রুটি করেননি তাদের থাকার জন্য ছিল সুব্যবস্থা ছিল প্রত্যেকের জন্য স্বেচ্ছাসেবী খাদেন আর নবীজির সাথে তাদের বৈঠকগুলো হতো মসজিদে যাতে একদম সচক্ষে তারা মুসলিমদের ইবাদত বন্দী দেখতে পায় যেসব প্রতিনিধি ইসলাম শেখার আগ্রহ ও সমর্থ দুটি রাখেন তাদের প্রতি নবীজি সাল্লাহ আলাই আসলাম বিশেষ নজর দেন এরাই যেহেতু নিজ নিজ জাতির কাছে গিয়ে ইসলামের শিক্ষা ছড়িয়ে দেবে তাই এদের নিজেদের প্রশিক্ষণ ছিল খুবই জরুরি নিজে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সাহাবিদের নবীজি সাল্ল আলি আসলাম নির্দেশ দেন তোমাদের ভাইদের শিক্ষা দাও সত্যের পথে অবিচল থাকার জন্য গোত্রপ্রধানদের বিশেষ তাগিদ দেওয়া হয় কারণ অধীনস্থ জনগোষ্ঠীর ওপর এদের প্রভাবই সবচেয়ে বেশি প্রতিনিধিরা মদিনা ত্যাগ করার আগে নবীজি সাল্লু আলি ইসলাম তাদের উপহার সামগ্রীও দেন এই মদিনা সফর প্রতিনিধিদের মাঝে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে মুসলিমদের ইমান মহানুভবতা এবং আতিথেতা দেখে তারা মুগ্ধ হয়ে যায় মোট কথা নবীজ সাল্লু আলি আসলাম সাহাবা রাজ আনোমদের আচরণে তারা ইসলামের বাস্তব প্রয়োগ দেখতে পায় ফলে তারা একদম মন থেকে ইসলাম গ্রহণ করে নেয় নিজ এলাকায় গিয়ে তারা হয়ে ওঠে ইসলামের দায়ী নবীজ সালু আলি ও সাহবা রাজ আনহোমের আন্তরিকতার পুঙ্খানুপুঙ্খ বর্ণনাও তারা তাই অন্যরাও সশরীরে নবী সাল আলহিউ আসলামের সান্নিধ্যে গিয়ে এই চমৎকার অভিজ্ঞতাগুলো লাভের আসায় ব্যাকুল হয়ে পড়ে বেশিরভাগ প্রতিনিধি দলই এভাবে ইসলাম গ্রহণ করে নেয় অল্প কিছু দল নিজ নিজ ধর্মে অনর থাকলেও মুসলিমদের অধীনে বাস করতে এবং বার্ষিক জিসিয়া কর পরিষদে রাজি হয় বিশেষত নাজরানের খ্রিস্টানরা আমরা এই পর্বে বেশ কিছু প্রতিনিধি দলের ঘটনা আলোচনা করব তবে এটা বলে রাখা ভালো এই সবগুলো ঘটনা নবম হিজড়ির নয় প্রকৃতপক্ষে নবম হিজড়ির আরও আগ থেকেই বেশ কিছু প্রতিনিধি দল আল্লাহল্লাহ আলিউসলামের কাছে এসে বায়াত করে তবে নবম হিজড়িতে সবচেয়ে বেশি কোত্র প্রতিনিধি পাঠায় প্রথমে আমরা আলোচনা করব সাকিফ কোত্রের প্রতিনিধি দল নিয়ে সাকিফ কোত্র রসুল্লাহ সাল্লাহ আলি আসলামের কাছে এসে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেয় প্রথমে তারা চেয়েছিল সমঝোতায় পৌঁছে দেয় তারা চাচ্ছিল তারা ইসলাম গ্রহণ করবে ঠিকই কিন্তু তাদের প্রধান দেবতার মূর্তিকে যেন এক বছরের জন্য রাখার অনুমতি দেয়া হয় তাদের ধারণা ছিল হঠাৎ করে এত বছরের পুরনো দেবতাকে মাটির সাথে মিশে যেতে দেখলে গোত্রে সাধারণ জনগণ একটা বড় রকমের ধাক্কা খাবে বিষয়টা মেনে নিতে পারবে না তারা এও চাচ্ছিল যে তাদের ওপর যেন ব্যভিচার পান সুদ খাওয়ার উপর নিষেধাজ্ঞা না দেয়া হয় কিন্তু রসল্লাহ সাল্লাহু আলিউসলাম তাদের একটি দাবিও মানেন না এরপর তারা চাইল অন্তত এক মাসের জন্য হলেও যেন তাদের ছাড় দেয়া হয় তবুও রসল্লাহ সাল্লাহু আলিয়া রাজি হলেন না যখন তারা বুঝল আল্লাহ আলহাম এরকম কিছুর অনুমতি দেবেনি না তখন তারা শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে বলল ঠিক আছে আপনাদের মধ্যে কাউকে পাঠিয়ে এই কাজটি করতে হবে আলহাসাম আবু সুফিয়ান রাদুল্লাহ আনহো এবং মুগিরা এবেন সৌবা রদুল্লাহ আনহোকে পাঠালেন মুগিরা নিজেই ছিলেন সাকিব তখন সাকিফরা তাদেরকে অভিযাব দিতে লাগল এই বলে যে তাদের উপর কুষ্ঠ রোগ সহ অন্যান্য রোগ ব্যাধি বিভিন্ন দুর্দশা আপত্তিত হবে তারা আসলেই বিশ্বাস করত মূর্তি ভেঙে ফেললে তাদের উপর গজব নেমে আসবে তাদের এই কুসংস্কার ভুল প্রমাণ করার জন্য মুগিরা এবং সোবা রদুল্লাহ আনহ একটি ফোন দিয়ে আঁকলেন তিনি মূর্তিতে আঘাত করার পর ভান করলেন তিনি জোরে একটা ধাক্কা খেয়েছেন আর সেই ধাক্কায় তিনি মাটিতে পড়ে গেলেন সবাই এটা দেখে বেশ খুশি হলো। ভাবল নিশ্চয়ই মুগিরার কর্মকাণ্ডে দেবতা ক্রুদ্ধ হয়ে তাকে আঘাত করে ফেলে দিয়েছে তারপর মুগিরা উঠে দাঁড়ালেন এবং বললেন আরে বোকার দল এটা এক টুকরো পাথর ছাড়া কিছুই না এরপর তিনি সেটা টুকরো টুকরো করে ভেঙে ফেললেন এরপর প্রতিনিধি দল থেকে প্রতিনিধি বনু তামিম থেকেও প্রতিনিধি দল আসে রাসুল্লাহ সাল্ল আলি আসলাম তাদেরকে বললেন সুসংবাদ গ্রহণ করো বনু তামিম তারা বলল ইয়া রাসুল্লাহ সুসংবাদ তো দিয়েছেন এখন আমাদের কিছুদিন বনু তামিম আসলে রসল্লাহ সাল্ল আলি আসলামের সুসংবাদের চেয়েও হাতে নাতে দুনিয়াবি ফল পেতে বেশি আগ্রহী ছিল তাদের এই মনোভাব রসুল্লাহ সাল্ল আলি আসলামের পছন্দ হল না এরপর ইয়েমেন থেকে আরেকটা প্রতিনিধি দল আসল রসল্লাহ সাল্লু আলি আসলাম তাদেরকে বললেন সুসংবাদ গ্রহণ কর কেননা বনু তামিম তা গ্রহণ করেনি তারা জবাব দিল আমরা গ্রহণ করলাম ইয়া রসল্লাহ যখন কোন প্রতিনিধি দল আসত তখন রসুলুল্লাহ সাল্ল আলী ওয়াস্লাম তাদের একজনের হাতে নেতৃত্ব অর্পণ করতেন বনু তামিমের ছিল দুইজন শীর্ষস্থানীয় ব্যক্তি আকরা এবেন হাবিস ও কাকা এবেন মাবাদা আবু বকর রাদেল আল্লাহ রসুল সাল্লু আলী আসলামকে বললেন যেন কাকা এবেন মাবাদকে নেতৃত্ব দেয়া হয় আর ওমর এবনুল খাতর রাদেল্লাহ আনহো বললেন যেন আকরা এবের হাবিজকে নেতৃত্ব দেওয়া হয় আবু বকর রদেল্ আনহো শুনে রেগে গেলেন বললেন আমার বিপরীতে তোমার একটা কিছু বলতে হবে তাই তুমি এমনটা করেছ ওমারদিল্লা ওয়ানহ অভিযোগ অস্বীকার করলেন এবং তারা দুজনে তর্কে লিপ্ত হলেন তাদের কণ্ঠস্বর জোরালো হতে লাগল আল্লাহ সুবান তখন আয়াত নাজিল করলেন মুমিনগণ তোমরা আল্লাহ ও রসুলের সামনে অগ্রণী হও না এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন ও জানেন হুজুরাত আয়াত এরপরে আসছে কাইসের প্রতিনিধি দল। আরবের একদম পূর্ব দিগের কোত্র আব্দুল কাইস থেকে প্রতিনিধি দল আসে রসুল্লাহ সাল্লাহ আলি আসলাম তাদেরকে বললেন আমি তোমাদের চারটি জিনিসের আদেশ দিচ্ছি ও চারটি জিনিস থেকে সতর্ক করছি আমি তোমাদেরকে আদেশ করছি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে তোমরা কি জানো আল্লা প্রতি আল্লাহর প্রতি স্থাপন করতে বোঝায় এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই সালাদ করা সাকাত প্রদান করা রমাদানে গণিমতের এক পঞ্চমাংশ দান করা জিহাদের ময়দানে যেই গণিমত পাওয়া যায় তার এক পঞ্চমাংশ আমির অর্থাৎ নেতাকে দান করে দেয়াটা ছিল নিয়ম এরপর তিনি চারটি জিনিস থেকে দূরে থাকতে বললেন সেগুলো ছিল চার রকমের পাত্র যেগুলো দ্বারা মদ পান করা হতো। অর্থাৎ তিনি তাদের মদ পান থেকে শুধু নয় বরং মদ পানের জন্য ব্যবহৃত পাত্রগুলি ব্যবহার করা থেকেও দূরে থাকতে বললেন এপরে আসছি আমরা বনু হানিফার প্রতিনিধি দলের গল্পে বনু হানিফা গোত্র থেকে একটা প্রতিনিধি দল এসেছিল বনু হানিফা গোত্রের কথা আগে আলোচনা করা হয়েছে যারা ছিল আরবের গোত্রগুলোর মধ্যে সব চাইতে শত্রু ভাবাপন্ন এবং উরুরু সেই গোত্রে ছিল মুসাইলামা মুসাইলামা ইসলামের ইতিহাসে পরিচিত মুসাইলামা আল কাজজাব বা মিথ্যাবাদী মুসাইলামা নামে কারণ আল্লাহ রসুল্লাহ জীবদ দশাতেই সে নবুয়াতের মিথ্যা দাবি করেছিল মুসাইলাম আল কাজাবে সে রসুল্লাহ সাল্লু আলিউসলামের কাছে দাবি করল যে তার মৃত্যুর পর মুসাইলামাকে যেন নেতৃত্ব দেওয়া হয় তাহলে সে রসুল্লাহ সাল্লু আলিউসলামের অনুসারী হবে রসুল্লাহ সাল্লু আলিউসলাম তাকে একটুকরো খেজুরের ডাল দেখিয়ে বললেন তুই যদি আমার কাছে এই খেচুরের ডালটাও চাস সেটাও না। আল্লাহ তোর জন্য যা রেখেছেন তার চাইতে এক বিন্দু বেশিও তুই পাবি না তুই যদি ফিরে যাস আল্লাহ তোকে ধ্বংস করবেন আর আমার বিশ্বাস তুই সেই যাকে আমি স্বপ্নে দেখেছিলাম আমার পক্ষ হয়ে সাবেত এবের তোর সাথে কথা বলবে এই বলে আল্লাহ রসুল্লাহ আলী আসলাম চলে গেলেন যে স্বপ্নের কথা তিনি বলেছিলেন সেটা অন্য বর্ণনা এসেছে স্বপ্নটা ছিল এমন রসল্লা স্বপ্নে তার দুই হাতে দুটো বালা দেখেছেন তাকে বলা হল যেন তিনি সেগুলো ফু দিয়ে উড়িয়ে দেন ফুল সালেন এবং সেগুলো উড়ে গেল। এই দুটো বালা হল দুই মিথ্যা নবী আসওয়াদ আল আনসি এবং মুসাইলাম আল কজ্জাব এই মুসাইলামা পরবর্তীতে রসল্লাহ সাল্লু আলী আসলামের কাছে একটি চিঠি পাঠিয়েছিল লিখেছিল হিজড়ি দশ বা সে লিখেছিল। আল্লাহ রসুল মুসাইলামা থেকে আল্লাহ রসুল মুহাম্মদের প্রতি আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আমি আপনার সাথে বিবাদে লিপ্ত ছিলাম যাই হোক গোটা রাজ্যের অর্ধেক ক্ষমতা দেয়া হয়েছে আমাকে আর বাকিটা কুরাইশদের কিন্তু কুরাইশা সীমালঙ্ঘনকারী জাতি সে আল্লাহ রসুলের সাথে সমান সমান ক্ষমতা ভাগাভাগি করতে চাচ্ছিল রসুল্লাহ আলী ওয়াস্লাম চিঠির জবাবে লিখলেন বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ রসুল মুহাম্মদের পক্ষ হতে মিথ্যাবাদী মুসাইলামার প্রতি শান্তি বর্ষিত হোক তাদের প্রতি যারা পথ নির্দেশ অনুসরণ করে এই জমিন আল্লাহর এবং তিনি এটা যাকে ইচ্ছা তাকে দান করেন চূড়ান্ত সফলতা তাদের জন্য যারা ন্যায়নিষ্ঠ যে দুজন মুসাইলামার এই চিঠি বহন করেছিল রসুল্লাহ সাল্লু আলহিসাম তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহ রসুলা বলল আমরা সাক্ষ্য দিচ্ছি যে মুসাইলামা আল্লাহর আল্লাহ রসুল নবীজিস আলি আসলাম তখন বললেন আমি আল্লাহ ও তার রসুলদের প্রতি বিশ্বাস করি যদি আমি কখনো কোন বার্তাবাহককে হত্যা করতাম তবে আমি তোমাদের হত্যা করতাম অর্থাৎ পত্রবাহককে হত্যা করা ইসলামে নিষিদ্ধ যদিও তারা কাফির বা মোর্তাদ বাহিনীর হয় আল্লাহ রসুল্লু আলী ওয়সলাম যতদিন বেঁচেছিলেন ততদিন মুসাইলামা অনেক বাগাডম্বর করলেও সরাসরি বিদ্রোহ করার সাহস পায়নি তাকে দমন করা হয় আবু বকর রদেল্লাহ আনহর খিলাফতকালে এরপর আসে নাজরানের প্রতিনিধি দল এই দলটি ছিল খ্রিস্টানের একটি জবাবে তারা দেখা করতে আসে আল্লাহ তাদেরকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়েছিলেন সেখানে যদি তারা ইসলাম গ্রহণ না করে তাহলে তাদের হাতে দুটো রাস্তা খোলা থাকবে হয় তারা জিজিয়া দেওয়ার মাধ্যমে ইসলামী রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করবে অথবা মুসলিমরা তাদের বিরুদ্ধে জিহাদ করবে এই চিঠি পেয়ে নাজরানের রাজা চোদ্দ জন সম্ভ্রান্ত খ্রিস্টান নেতাকে মোদিনায় পাঠালো। তারা মোদিনায় এলো খুব জমকালো পোশাকে আল্লাহ রসুল্লাহ আলী আসলাম তাদের এই পোশাক দেখে তাদের সাথে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানালেন পরদিন তারা এলো সাধারণ সাধারণবেশে এরপর আল্লাহ রসুল্লাহ আলিউসলাম তাদের সাথে দেখা করলেন তাদের ইসলাম গ্রহণের আহ্বান জানালেন এবং তারা প্রত্যাখ্যান করল এবং দাবি করল তারাই হকের ওপরে আছে বিষয়টা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়ে গেল ঈসা আলাহিসকে তারা আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করত কিন্তু আল্লাহ রসুল্লাহ বললেন ঈসা নন বরং তিনি আল্লাহর একজন রসুল তার ঈসা আলাকে আল্লাহর পুত্র হিসেবে প্রমাণ করার জন্য বলল ঠিক আছে তাহলে এমন একজনের উদাহরণ দিন যাকে পিতা ছাড়া সৃষ্টি করা হয়েছে তখন আল্লাহ তাল্লাহ তাদের ভুল প্রমাণ করতে আয়াত নাজিল করলেন নিশ্চয়ই আল্লাহ নিকট এই সার দৃষ্টান্ত আদমের মতো তিনি তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন অতপর তাকে বললেন হও ফলে সে হয়ে গেল সত্য তোমার রবের পক্ষ থেকে সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হও না সুরা আলে ইমরান আয়াত উনষাট থেকে ষাট এই আয়াতটি তাদের থেমে যাবার জন্য যথেষ্ট ছিল কিন্তু এরপরও তারা তর্ক চালিয়ে গেল তখন আল্লাহ আলি ইসলাম তাদের মুবাহার জন্য আমন্ত্রণ জানালেন মুবাহালা হল দুই বিবাদমান পক্ষ থেকে কামনা করবে তাদের মধ্যে যে বিপদগামী তার ওপর যেন আল্লাহ আল্লাহতালার গজব নেমে আসে কোরআনে এই মুবাহালার কথা এসেছে সুরা আলে ইমরানে আল্লাহতালা বলেন فَمَنْ حَجَّكَ فِيهِ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا فَقُلْتُ تَعَالَوْ نَدْعُ أَبْنَاءَنَا وَبَنَاكُمْ وَنِسَاءَنَا وَنِسَاءَكُمْ وَأَنْفُسَنَا وَأَنْفُسَكُمْ ثُمَّ نَبْتَهِل অতঃপর তোমার নিকট জ্ঞান আসার পর যে তোমার সাথে এই বিষয় ঝগড়া করে তবে তুমি তাকে বলো এস আমরা ডেকে নেই আমাদের সন্তানদেরকে ও তোমাদের সন্তানদেরকে আর আমাদের নারীদেরকে এবং তোমাদের নারীদেরকে এবং আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে তারপর আমরা বিনিত প্রার্থনা করি মিথ্যা বাদিতের আল্লাহ লানত করি সুর আলে ইমরান আয়াত একষট্টি সুর আলি ইমরানের প্রায় আশিটি আয়াত নাজিল হয়েছিল এই প্রেক্ষাপটে মোবাহ্লা শর্ত অনুযায়ী আল্লা সাল আলী ওয়াস্লাম পরের দিন আলী বিন আবিতালিম রদুল্লাহ আনহু হাসান রদুল্লাহ আনহু হুসাইন রদুল্লাহ আনহু এবং ফাতেমা রদুল্লা আনহাকে নিয়ে হাজির হলেন মোবাহলায় মোকাবেলা করার জন্য কিন্তু খ্রিস্টানরা মোবাহলার চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি হল না যদিও তারা অনেক তর্ক করছিল কিন্তু তারা মোবাহলায় গেল না এই ভেবে যে যদি সত্যি মোহাম্মদ সাল্লু আলি আসলাম আল্লাহ রসুল হন তবে তাদের ধ্বংস অনিবার্য তাই তারা তর্কে না গিয়ে নসুল্লাহ সাল্ল আলহামের বিচার মেনে নিতে রাজি হল নবীজি সাল্লু আলি আসলাম তাদের থেকে কিছু সম্পদের বিনিময়ে শান্তি চুক্তি করলেন চলে যাওয়ার সময় তারা বলল আমাদের সাথে একজন বিশ্বস্ত ব্যক্তিকে প্রেরণ করুন নসল সাল্লু আলিউসলাম বললেন আমি তোমাদের সাথে এমন একজন লোককে প্রেরণ করব যে পরিপূর্ণভাবে বিশ্বস্ত তারপর তিনি পাঠালেন আবু অবায়দা আমের ইম্নার রেল্লানহকে এই কারণেই আবু ওবায়দা আম ইরনুল জার্রাহকে বলা হয় এই উম্মতের বিশ্বস্ত ব্যক্তি এরপরে যে ঘটনাটি আলোচনা আসছে সেটা হচ্ছে বাকার গোত্র থেকে প্রতিনিধি। বাকার থেকে একজনই প্রতিনিধি হিসেবে এসেছিলেন তার নাম দিমা বিবেন সালাবা রাদ্ল আনহো মুস্তদে আহমদের বর্ণনায় দিমা মাসলেন উঠকে বাইরে বেঁধে মসজিদে প্রবেশ করলেন রসুল্লাহ সাল্ল আলী আসলাম তখন সাহাবেদের সাথে বসা সে সেই জিজ্ঞেস করল তোমাদের মধ্যে আব্দুল মোতালিবের পুত্রকে আমি আব্দুল মোতালিবের পুত্র দিলেন যদিও রসল ছিলেন আব্দুল মোতালিবের নাতি কিন্তু আব্দুল মোতালিব ছিলেন অনেক বিখ্যাত তাই তার নামেই তার পরিবারকে সবাই চিন্ত আর পূর্বপুরুষদেরকে আরবরা পিতৃতুল্য মনে করত আচ্ছা আপনি কি মোহাম্মদ হ্যাঁ আমি আপনাকে সোজা সাপনা কিছু প্রশ্ন করব। আশা করি আপনি রেগে যাবেন না না, আমি রাখব না তোমার যা বলা আছে বলতে পারো আপনার ও আপনার পূর্ববর্তীদের রবের নামে আমি শপথ করে প্রশ্ন করছি তিনি কি আপনাকে একজন রসুল হিসেবে প্রেরণ করেছেন হ্যাঁ, আল্লাহর শপথ তিনি আমাকে রসুল হিসেবে প্রেরণ করেছেন আপনার ও আপনার পূর্ববর্তীদের রবের নামে আপনার কাছে জানতে চাই তিনি কি আপনাকে আদেশ করেছেন আমরা যেন শুধু তারই ইবাদত করি এবং এই দেবতাদের উপাসনা করা ছেড়ে দেই আল্লাহর শপথ তিনি বলেছেন আপনারও আপনার পূর্ববর্তীদের রবের নামে প্রশ্ন করছি তিনি কি আপনাকে আদেশ করেছেন যেন আমরা এই দৈনিক পাঁচ ওয়াক্ত সলাত আদায় করি রসুল বললেন হ্যাঁ আল্লাহর শপথ তিনি তাই আদেশ করেছেন এভাবে দিমাম তাকে ইসলামের পাঁচটি স্তম্ভ নিয়েই একই প্রশ্ন করলেন এবং রসলুল্লাহ সাল্লু আলী আসলাম একই উত্তর দিলেন তারপর তিনি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য আর কেউই নেই এবং মোহাম্মদ আল্লাহ রসুল আমি সেসবের অনুসরণ করব যা আপনি আদেশ করছেন এবং সেসব থেকে বিরত থাকব যেসব থেকে আপনি বিরত থাকতে বলছেন এর সাথে কিছুই যোগ করব না বা বাদ দেব না দিমাম তার গোত্রের কাছে ফিরে গিয়ে তাদের ইসলামের দাওয়াত দিলেন তার বরকতময় দাওয়াতে সেই দিনেই তার গোত্রের সবাই ইসলাম গ্রহণ করল ইবেন আব্বাস রাদিল্লা ওয়ানহু তার ব্যাপারে মন্তব্য করেছেন আমরা আর কোন প্রতিনিধি তলার কথা জানি না যেটা কিনা দিমাম এ সালাবার চাইতে বেশি বরকতময় ছিল আদি ইবেন হাতিম নিয়ে। আদি হাতিম ছিলেন বিখ্যাত দানবীর হাতিম তাইয়ের সন্তান তিনি ছিলেন খ্রিস্টান আরবের ইসলাম বিদ্বেষী মিরিয়ার বদৌলতে রসুল্লাহ সাল্লু আলী ওয়াসালাম সম্পর্কে তার তেমন মোটেও উচ্চ ধারণা ছিল না আদি এবেন হাতিমের মূল বর্ণনাকে কিছুটা সংক্ষিপ্ত ও অনুলিখিত আকারে জানা যাক আমি রসল্লাহকে যতটা ঘৃণা করতাম আরবের কেউ তাকে এতটা ঘৃণা করত না আমি নিজে ছিলাম অভিজাত বংশের লোক খ্রিস্টধর্মে বিশ্বাসী গণিমতের এক চতুর্থাংশ আমি লাভ করতাম নিজ কোত্রে রাজার হালে থাকতাম রসল সাল্লাস্লাম সম্পর্কে যখন জানলাম প্রচন্ড ঘৃণা হলো। এক আরব গোলামকে বললাম কিছু বেগবান আর হৃষ্টপুষ্ট উঠকে কাছাকাছি বেঁধে রাখিস তো মুহাম্মদের বাহিনী যদি আক্রমণ করে আমাকে খবর দিস একদিন সকালে সে এসে আমাকে জানাল মুহাম্মাদের বাহিনী এসে পড়েছে কি করতে চান করে ফেলুন বললাম উটগুলো নিয়ে আয় আমি আমার পরিবার আর সন্তানদের নিয়ে শামে খ্রিস্টানদের কাছে চলে এলাম ফেলে আসলাম আমার বোনকে রসল্লাহর বাহিনী হাতে অনেকের সাথে আমার বোনও বন্দী হলো। তাকে রাখা হল মসজিদের সামনে খোয়ারের মতো একটি স্থানে বন্দীদের সেখানে রাখা হত আমার বোন বেশ বুদ্ধিমতী স্পষ্টভাষী ছিল সে আল্লাহ রসুলকে অনুরোধ করল ইয়া রসল্লাহ আমার বাবা মারা গেছেন আর আমাকে যিনি দেখাশোনা করতেন তিনি আমাকে ফেলে গেছেন আপনি আমার প্রতি সদয় হন এভাবে তিন দিন সে অনুরোধ করল নসল আলীস্লাম তাকে বললেন তোমার প্রতি সদয় হয়েছে, তুমি তাড়াহুড়া করো না যদি তোমার গোত্রে নির্ভরচক্ষ এমন কাউকে পাও যে তোমাকে দেশে পৌঁছে দেবে আমাকে জানিও এরপরে আমার বোন একটি কাফেলা সন্ধান পেল রসল্লা আলিউসলাম তখন তাকে কাপড় চোপড় বাহন আর পথ খরচ দিলেন আমার বোন সেই কাফেলার সাথে করে সামে চলে এলো। আমি আমার পরিবারের সাথে বসে আছি এমন মুহূর্তে আমার বোন কাফেলা থেকে নামলো। আমাকে দেখেই তিরস্কার করতে লাগল জালিম সম্পর্ক ছেদকারী কিভাবে পারলে তুমি নিজের বউ বাচ্চাকে নিয়ে যেতে আর নিজের বাবার মেয়েকে ফেলে আসতে আমি নিজের অপরাধ স্বীকার করে মাফ চাইলাম আমার বোনের কাছে জানতে চাইলাম রসল্লা সাল্লাহ আলী আসলাম সম্পর্কে সে বলল তোমার উচিত তার সাথে দেখা করা তিনি যদি নবী হয়ে থাকেন তাহলে তার সাথে আগে যারা দেখা করবে তাদের প্রতি তিনি সদয় হবেন আর যদি রাজা হয়ে থাকেন তবে তার মহত্বের সামনে তোমার ছোট হবার কিছু নেই তুমি তুমি থাকবে আমি মদিনায় চলে এলাম রসুল্লাহ সাল্লু আলিউসলামের নিকট পৌঁছলাম তিনি তখন মসজিদে বসা আমি তাকে সালাম দিলাম তিনি জিজ্ঞেস করলেন আমি কে আমি বললাম আমি আদি এবেন হাতিম তিনি তখন আমাকে তার ঘরে নিয়ে গেলেন পথিমধ্যে এক জীর্ণ শীর্ণ বৃদ্ধার সাথে তার দেখা বৃদ্ধা তাকে দাঁড়াতে পড়ল দীর্ঘক্ষণ ধরে তার প্রয়োজনের কথা খুলে বলল এই দৃশ্য দেখে মনে মনে বললাম আল্লাহর কসম এই মানুষটা কিছুতেই রাজা হতে পারে না এরপর তিনি আমাকে নিয়ে সামনের দিকে এগোলেন ঘরে ঢুকে আমাকে একটা বালিশ দিয়ে বললেন এর উপরে বস সেই বালিশের বাহিরে চামড়া ভেতরে খেজুরের বাকল তিনি নিজে বসলেন মাটিতে আমি মনে মনে ভাবলাম না আল্লাহর কসম কোন রাজা এমন আচরণ করে না জিজ্ঞেস করলেন। আচ্ছা তুমি কি রাকসি উপদলের আমি বললাম জি তিনি জিজ্ঞেস করলেন তুমি তোমার গোচ্ছের গণিমতের চার ভাগের এক ভাগ ভোগ করো তাই না আমি বললাম হ্যাঁ এরপর তিনি বললেন কিন্তু তোমার ধর্ম অনুযায়ী এটা তো তোমার জন্য বৈধ না তাই না আমি স্বীকার করলাম হ্যাঁ এতক্ষণে আমার আর বুঝতে বাকি থাকল না যে তিনি আল্লাহর নবী যা বলা হয় না তাও তিনি জানেন এরপর তিনি আমাকে বললেন শোনো আদি চারপাশের অভাব মানুষতে মানুষদের দেখে হয়তো তুমি এই দিন গ্রহণের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ভুগছ কিন্তু আল্লাহর কসম সেই দিন খুব দূরে নয় যেদিন ধনদৌলত এসে উপচে পড়বে আর সেগুলো নেয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না হয়তো শত্রু সংখ্যাধিক আর এই মানুষগুলোর দুর্বলতা তোমাকে এই দিন গ্রহণ থেকে পিছপা করে রেখেছে কিন্তু আল্লাহর কসম। সেই দিন খুব দূরে নয়। যেদিন দেখবে একজন নারী সুদূর কাদিসিয়া থেকে উটের পিঠে করে সওয়ার হয়ে পায়তুল্লায় জিয়ারত করবে আদি হয়তো এই জিনিস দেখে তোমাকে ইসলাম গ্রহণ থেকে দূরে সরিয়ে রেখেছে যে তুমি দেখছ রাজত্ব আর বাদশাহী অন্যদের মাঝে কিন্তু আল্লাহর কসম সেই দিন দূরে নয় যখন শুনতে পাবে বালের শ্বেত পাথরগুলো মুসলিমদের হাতে বিজিত হয়েছে এই কথাগুলো শোনার পর আমি ইসলাম গ্রহণ করলাম আদি এবেন হাতিম রাদেল আনহুর ঘটনা থেকে বেশ কিছু শিক্ষণীয় বিষয় আছে প্রথমত জনপ্রিয় মিডিয়া বা লোকের কথায় কান না দিয়ে নিজে যাচাই করা আরবের মুশ্রিকরা রসুল্লাহ সাল্ল আলীসলামের ব্যাপারে অনেক মিথ্যা কুচুপ শুনে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিত কিন্তু তাদেরই পরিচিত কিংবা বিশ্বস্ত কারো থেকে যখন রসুল্লাহ সাল্ল আলীসলামের ব্যাপারে জানত তখন তার সাথে দেখা করার সাহস এবং আগ্রহ পেত আদি হাতিমের আমরা তাই দেখতে ক্ষেত্রে আল্লাহ আলী আসলাম আর আট ১০টা রাজাবাদশার মতো ছিলেন না তিনি ছিলেন মদিনা শাসক এক বিশাল রাজ্যের অধিপতি কিন্তু ক্ষমতার অধিকারী মানুষটি দীর্ঘক্ষণ ধরে জীর্ণ শীর্ণর দরিদ্র বৃদ্ধ মানুষদের সাথে দাঁড়িয়ে কথা বলতেন মন তাদের কষ্ট আর অভিযোগের কথা শুনতেন অতিথিকে ভালো বালিশ দিয়ে নিজে মাটিতে বসে কথা বলতে দ্বিধাবোধ করতেন না এই দুটো দৃশ্য আদিবেন হাতিমের মনে দাগ কাটে তিনি বুঝতে পারেন একজন রাজা কখনো এতটা মাটির মানুষ হতে পারেন না তৃতীয়ত আল্লাহ রসুল্লু আলি আসলাম মানুষের মনের কথা পড়তে পারতেন তিনি আদি সম্পর্কে জানতেন মদিনের সাদামাটা পরিস্থিতি দেখে রাজার হালে বড় হওয়া আদি ইন হাতিম যে কিছুটা অস্বস্তি আর সংকোচ বোধ করছিলেন সেটা রসল সাল্লাহু আলী আসলাম বুঝতে পেরেছিলেন তাই তাকে অভয় দিয়েই বললেন এই অবস্থা সাময়িক শীঘ্রই পরিস্থিতি বদলে যাবে একজন দায়ের মধ্যে এই গুন থাকা খুব জরুরি মানুষের মন মানসিকতা ভেদে দাওয়ার ভাষা ও ধরন উপযোগী হওয়া জরুরি আদি বেন হাতিমের গলায় ক্রুশ দেখে রসল্লাহ সাল্লু আলি আসলাম তাকে বলেছিলেন তারা তাদের যাজকদের আল্লাহর পাশে শরিক করেছে আদি তখন বললেন আমরা আমাদের যাজকদের আল্লাহর উপাস্য হিসেবে শরিক করি না আলী জিজ্ঞেস করলেন কেন তারা কি হালালকে হারাম ও হারামকে হালাল করেনি আদি জবাব দিলেন হ্যাঁ রসুল্লাহ আলিমাম তখন বললেন এটাই তাদের উপাসনা করার করা সামিল্লাহ আলীমাম এখানে শিরকের একটি প্রকার নিয়ে শিক্ষা দিচ্ছেন যখন কোন সরকার বা কর্তৃপক্ষ ইস্তেহলাল বা হালালকে হারাম ঘোষণা করে বা হারামকে হালাল ঘোষণা করে তখন সেই কর্তৃপক্ষের আনুকত্য করাটা শীর্ষ হয়ে যায় কারণ এর এখতিয়ার শুধুমাত্র আল্লাহর আইন প্রণয়ন বা বিধান দেয়ার মালিক একমাত্র আল্লাহর আর কারও এই অধিকার নেই পঞ্চমত বাহ্যিক চাকচিক্য আর বস্তুগত সাফল্যের ভিত্তিতে কোন আদর্শ বা ধর্মকে বিচার করা উচিত নয় আদি দেখতে পাচ্ছিলেন মুসলিমরা দরিদ্র তাদের তেমন সহায় সম্বল নেই ভালো ঘরবাড়ি উন্নত রাস্তাঘাট বা যাতায়াত ব্যবস্থা নেই জীবনযাত্রার মান উন্নত নয় যেমনটা রোমানদের ছিল কিন্তু তার মানে এই নয় যে ইসলাম ভুল আর রোমানরাই সঠিক রসল সাল্লু আলি আসলাম তখন তাকে বললেন মুসলিমদের অবস্থাও একসময় বদলে যাবে উন্নত হয়ে যাবে আর সেটাই হয়েছিল আদিবেন হাতিম নিজের চোখে মুসলিমদের অবস্থা বদলে যেতে দেখেছিলেন এরপরের গল্পটি হচ্ছে ইয়েমেনের আজ থেকে আগত প্রতিনিধি দল আরবের দক্ষিণে ইয়েমেনের আজ থেকে সাত জনের একটি প্রতিনিধি দল আসে তাদের সাথে মদিনার আনসারদের আত্মীয়তা সম্পর্ক ছিল তাদের পোশাক পরিচ্ছদ চরিত্র আচার ব্যবহারে রসুল্লাহসাল আলি ওয়াসলাম বেশ মুগ্ধ হয়েছিলেন তিনি জিজ্ঞেস করলেন তোমরা কারা তারা আমরা বললাসী রসুল্লাহসাল্লিসলাম হেসে বললেন সব কথার পেছনে একটা বাস্তবতা থাকে তোমাদের এই কথা পেছনে বাস্তবতা কি তারা বলল আমাদের পনেরোটা বৈশিষ্ট্য আছে তাদের পাঁচটি আপনার দূতের মাধ্যমে আমরা আদিষ্ট হয়েছি পাঁচটি আপনি আমাদের পালন করার আদেশ দিয়েছেন এবং পাঁচটি আমরা চাহিলিয়ার থেকে আমরা পালন করে আসছি যদি না সেগুলোকে আপনি ছেড়ে দেওয়ার আদেশ দেন। দেন্লাহ সাল্লিসাল্লাম বললেন আমার দূতরা যে আদেশ দিয়েছে সেগুলো কি কি তারা জবাব দিল আমরা আল্লাহ তার ফেরিস্তাসমূহ তার নবী রসুলকন তার কিতাবসমূহ ও মৃত্যুর পরে পুনরুত্থানে বিশ্বাস স্থাপন করতে আদিষ্ট হয়েছি রসুল্লাহ আলী ওয়াস্লাম জিজ্ঞেস করলেন আমি যে আদেশগুলো দিয়েছি সেগুলো কি কি তারা বলল আপনি আদেশ দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই সাক্ষ্য দিতে সলাত কায়েম করতে জাকাত প্রদান করতে রমাদানের সাওম পালন করতে এবং যাদের পক্ষে হজ করা সম্ভব তা সম্পাদন করতে আলী ওয়াসলাম এরপর জিজ্ঞেস করলেন আর জাহিলিয়াতের যে পাঁচটি চারিত্রিক বৈশিষ্ট্য তোমরা ধরে রেখেছ সেগুলো কি কি তারা বলল স্বাচ্ছন্দের সময় কৃতজ্ঞ থাকা কঠিন সময় ধৈর্যশীল থাকা ভাগ্যে যা আছে তা মেনে নেয়া যখন পরস্পর প্রতিপক্ষরা একত্র হয় তখন সত্যবাদী থাকা এবং প্রতিপক্ষের বিপদে তাদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ উদযাপন না করা আলহাম বললেন তোমরা জ্ঞানী ও বিচক্ষণ এবং তোমাদের জ্ঞানের বদৌলতে তোমরা প্রায় নবীদের সমকক্ষতা অর্জন করেছ তাদের কথায় রসুল্লা সাল্লাসলাম রীতিমতো মুগ্ধ হয়েছিলেন তিনি বললেন তোমরা যা কিছু বললে তা যদি পছন্দ করে থাকো তবে আমি তোমাদের আরো পাঁচটি বৈশিষ্ট্য দেব যার কারণে তোমরা বিশটি বৈশিষ্ট্য লাভ করবে সেগুলো হল যা তোমরা খাবে না তা জমা করো না যেখানে তোমরা বাস করবে না সেখানে কিছু নির্মাণ করবে না এমন কিছু নিয়ে প্রতিযোগিতা করবে না যা তোমরা আগামীকাল পরিত্যাগ করবে আল্লাহকে ভয় করবে যার প্রতি তোমাদের প্রত্যাবর্তন হবে ও যার সামনে তোমাদের প্রকাশিত হতে হবে এবং তোমাদের সামনে যা আছে যেখানে তোমাদের চিরকাল বাস করতে হবে অর্থাৎ আখিরাত তার জন্য সংগ্রাম কর তারা ফিরে গেল এবং রসলুল্লাহ আলিউসলামের উপদেশ মেনে চলল এগুলো ছিল রসুল্লাহ সাল্লু আলিউসলামের কাছে আসা প্রতিনিধি দলগুলোর মধ্যে কয়েকটি বর্ণনা এটা তার জন্য অত্যন্ত ব্যস্ত একটা বছর ছিল তার জীবন সায়নের এই দিনগুলোতে আরবের সব প্রান্ত থেকে দলে দলে লোকে এসে ইসলাম গ্রহণ করছিল মূলত তার দাওয়াতি জীবনে তিনি যা কিছু করেছিলেন তার ফসল এই সময় পাচ্ছিলেন শুনলাম রসলাস্ল আলিউসলামের কাছে আসা বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধি দলের ব্যাপারে এখন আলোচনা করব রসুল্লাহসাল্লু আলি আসলামের পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধি দল সম্পর্কে প্রথমে ইয়েমেনের অধিবাসীদের প্রতি দাওয়া আরবের গোত্রগুলো এক এক করে ইসলামের ছায়াতলে প্রবেশ করতে লাগল নতুন এই গোত্রগুলোকে ইসলাম শিক্ষা দেবার জন্য আল্লাহ রসুল্লাহ আলী ওয়াস্লাম অভিজ্ঞ এবং আলিম সাহাবিদেরকে তাদের কাছে পাঠালেন মুআ বিনাল রদুল্লাহ আনহো এবং আবু মুসাইল আস আলী রদুল্লো ছিলেন সাহাবিদের মধ্যে বিশেষভাবে তাদের ইল এবং দাওয়ার জন্য পরিচিত তাদেরকে পাঠানো হল ইয়মেনের দুটো ভিন্ন প্রদেশে মোয়াজ বেন জাবাল রদুল্লাহ আনহোকে পাঠানো হয়েছিল ইয়মেনের উত্তর ভাগে তিনি ছিলেন একাধারে তাদের বিচারক শাসক শিক্ষক এবং জাকাত সংগ্রাহক মোয়াজ রাজুকে যখন তাকে বিদায় দেওয়ার জন্য হেঁটে হেঁটে জবাল বললেন। তুমি আহলে কি একটি কমের কাছে যাচ্ছ তাদের প্রতি তোমার প্রথম আহ্বান হবে তারা যেন আল্লাহর একত্ববাদকে মেনে নেয় তারা তা মেনে নিলে তাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহ দিনে রাতে তাদের প্রতি পাঁচবার সলাৎ ফরজ করেছেন তারা সলাৎ আদায় করা শুরু করলে তাদেরকে জানিয়ে দিয়েছে তাদের ধন আল্লাহ তাদের প্রতি জাকাত ফরজ করেছেন এই জাকাত গ্রহণ করা হবে তাদের ধনী লোকদের থেকে আর এই জাকাত বন্টন করা হবে তাদেরই গরিবদের মধ্যে তারা যদি সেটা মেনে নেয় তাহলে তাদের থেকে জাকাত গ্রহণ কর তবে লোকজনদের মধ্যে ধনসম্পদের উত্তম অংশ গ্রহণ করা থেকে বিরত থাকধান মজলুমের দোয়াকে ভয় করবে কারণ তার দোয়া আর আল্লাহর মাঝে কোন পর্দা থাকে না রসল সাল্ল আলীজকে আরো বললেন এরপর হয়তো তোমার সাথে আর দেখা হবে না তুমি হয়তো কেবল আমার মসজিদ এবং কবরটাই দেখবে একথা শুনে মোয়াজ কেঁদে ওঠেন তিনি বুঝতে পারছিলেন এটা আল্লাহ রসুলের সাথে তার শেষ সাক্ষাৎ আল্লাহ রসুল আবু দক্ষিণে। তারও ভূমিকা ছিল বিচারক শিক্ষক এবং আলী আসলাম উপদেশ দিলেন লোকদের কাছে দিনকে সহজ করে দাও কঠিন করো সুসংবাদ দাও মানুষকে দাঁড়িয়ে দিও না জওয়াল রাদ আনহর প্রতি আল্লাহ রসুল্লাহ আলিয়াস্লামার দেওয়া উপদেশ থেকে বেশ কয়েকটি বিষয় শিক্ষণীয় রয়েছে প্রথম বিষয়। সাধারণভাবে যে অঞ্চল থেকে জাকাত আদায় করা হয় সেটা সেই অঞ্চলেই খরচ করা হবে তবে যদি অন্য কোন অঞ্চলে প্রয়োজন থাকে সেই ক্ষেত্রে এই অঞ্চলে জাকাত খরচ করা যাবে দ্বিতীয় শিক্ষা জাকাত সম্পদ গ্রহণ করার সময় ভালো বা খারাপ মানের সম্পদ না নিয়ে মাঝারি বা গড়পর্তা মানের সম্পদ জাকাত হিসেবে নেওয়া উচিত আল্লুর রসুসাল্লু আলী ওয়াসলাম মোয়াজকে সাবধান করেছেন যেন তার দ্বারা মানুষের উপর জুলুম না হয় শাসকের হাতে ক্ষমতা থাকে আর তার দ্বারা জুলুম সংঘটিত হওয়া সবচেয়ে সহজ কিন্তু মানুষের প্রতি জুলুম করার ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে কারণ মজলুমের দুআ এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না যদিও সে কাফির হোক না কেন চতুর্থ শিক্ষা জিহাদে প্রয়োজন কঠোরতা আর দাওয়াতে প্রয়োজন বিনয় আল্লাহ আলী এবং আবু মুসার উপদেশ দিচ্ছেন তারা যেন মানুষের সাথে বিনয় হন দিনকে সহজভাবে তাদের সামনে তুলে ধরেন অপ্রয়োজনীয় কঠোরতা অবলম্বন থেকে দূরে থাকেন এবং মানুষের সাথে রূঢ়চরণ না করেন। করেন্লা আলীনার দিকে তাকিয়ে বললেন মুত্তাকি ব্যক্তিরাই আমার আপন তারা যেই হোক আর যেখানেই থাকুক রসুল্লা সালিমের আপন মানুষ হল তা তারা কোথা থেকে এসেছে সাবধান হ কারণ আল্লাহর বান্দারা বিলাসিতায় লিপ্ত হয় না এরপরে আমরা আসছি হামদান কোচের ইসলাম গ্রহণের কাহিনী নিয়ে রসুল্লাহ আলীম খালি দেবেন ওয়ালিদ রদুল্লাহ আনহুকে ইয়েমেনের হামদান কোচের কাছে পাঠিয়েছিলেন কিন্তু তিনি ছয় মাসের মতো সেখানে অবস্থান করার পরেও সেখানকার মানুষ তার দাওয়াতে তেমন কোনো সাড়া দিল না এরপর সল্ল্লা সাল্লু আলী ওয়াসলাম তাকে ডেকে পাঠিয়ে তার বদলে আলী রাদহুকে পাঠালেন আলীকে বলে দিলেন সৈনিকদের মধ্যে কেউ চাইলে খালিদের সাথে ফেরত আসতে পারে অথবা আলীর সাথে থেকেও যেতে পারে সেখানে পৌঁছে আলী রাদুল্লাহ আনহু তার অধীনস্থ সব মুসলিমদের কাতারবন্দি করে জামাতে সলাত আদায় করলেন এরপর তিনি হামদান গোত্রকে একত্র করে তাদের সামনে দাঁড়িয়ে রসুল্লাহ আলী পড়ে শোনালেন সেই চিঠি পড়ে পুরো হামদান গোত্র মুসলিম হয়ে গেল আলী রাদু রসাল আলী আসলামকে এই সুসংবাদ চিঠি লিখে জানালেন রসল সাল্লু আলী আসলাম খুব খুশি হলেন সিজদায় পড়ে গেলেন আর বললেন হামদানের ওপর শান্তি বর্ষিত হোক হামদানের ওপর শান্তি বর্ষিত হোক আলী রাদুল্লাহ ওয়ানহু এই গুরুদায়িত্ব পালন করতে পারবেন কিনা সেটা নিয়ে বেশ চিন্তা ছিলেন তিনি আমার বয়স কম এবং বিচারক হিসেবে আমার পূর্ব কোন অভিজ্ঞতা নেই রসুল্লাহ আলী আসলাম তখন আলী বুকে হাত রেখে বললেন হে আল্লাহ তার জবানকে সুদৃঢ় করে দিন তার অন্তরকে হৃদায়তের উপর রাখুন যখন দুই ব্যক্তি বিবাদ করবে এবং তোমার কাছে এসে উপস্থিত হবে তখন তাদের উভয়ের সাক্ষ্য আগে শুনবে তারপর রায় দেবে যদি তুমি এভাবে চলো তাহলে বিচার ফাঁসলা করা তোমার জন্য সহজ হবে আনহু বলেন, এর পর থেকে আমি আর কখনোই বিচার করতে গিয়ে দ্বিধাগ্রস্ত হইনি বিচারক হিসেবে আলী রাদুল্লাহ আনহু কতটা বিচক্ষণ ছিলেন সেটা ইতিহাসী সাক্ষী তিনি অমর রাদিল্লাহ আনহু এবং ওসমান রদুল্লাহ আনহুর সময় বিচারক ছিলেন তারা দুজনেই আলী রেদাল্লো মানহর বিচারের উপর খুব আস্থাশীল ছিলেন ইসলামী রাষ্ট্রের সূক্ষ্ম ও নাজুর বিষয়ের ফাঁসেলার ভার তার উপর অর্পণ করা হতো। যে মিশন নিয়ে আল্লাহ রসুলসাল্লি ওয়াস্লামকে পাঠানো হয়েছিল সেই মিশন এখন সফলতা প্রাপ্তির পথে সমগ্র আরব ইসলামকে তাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছে ইসলামী রাষ্ট্রের অধীনে ঐক্যবদ্ধ হয়েছে গোত্রভিত্তিক ঐক্য ছেড়ে আরবরা গ্রহণ করলো আদর্শভিত্তিক একটি জীবন ব্যবস্থা ইসলাম আরবদের ইতিহাসকে সম্পূর্ণভাবে বদলে দিতে সক্ষম হলো। যে লোকগুলো ২০ বছর আগেও মূর্তি পূজা করত তারা এখন মূর্তি ভেঙে ফেলছে এক আল্লাহর ইবাদত করছে এবং মানুষকে এক আল্লাহ ইবাদতের দিকে আহ্বান করছে আরবের বুক থেকে নৈরাজ্য গোত্রীয় বৈষম্য অত্যাচার আর অরাজকতার অবসান ঘটল সূচনা হল এমন এক সভ্যতার যারা নিজেরা ক্ষমা মহত্ত্ব ন্যায় বিচার নিরাপত্তা আইনের শাসন সমতা আর চর্চা করছে এবং গোটা বিশ্বকে সেই শিক্ষা দিয়েছে পৃথিবীর ইতিহাসে যে কোনো বিচারে সপ্তম শতাব্দীর এই প্রজন্ম ছিল শ্রেষ্ঠ প্রজন্ম এটা সত্য যে সবগুলো গোত্র তাওহেদের আকে দাঁকে আলিঙ্গন করে ইসলাম গ্রহণ করেনি অনেকেই রাজনৈতিক কারণে ইসলাম গ্রহণ করেছিল কিন্তু এর মাধ্যমে তাদের অন্তরের দরজা ইসলামের গ্রহণের জন্য প্রশস্ত হয় প্রতিটি মানুষ ইসলামকে ভালবেসে ইসলাম গ্রহণ করে না কেউ দুনিয়াবী কারণে কেউ রাজনৈতিক স্বার্থেও ইসলামের কর্তৃত্ব মেনে নেয় তবে এই কর্তৃত্ব মেনে নেওয়ার মাধ্যমে তারা ইসলামকে কাছ থেকে দেখতে পায় জাহিলিয়তের কর্তৃত্ব থেকে মুক্ত করা হলে মানুষ ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে সক্ষম হয় ইসলাম গ্রহণে কোনো বাধা বা চাপ থাকে না আর এই কারণেই ইসলাম মানুষকে জোর করে ইসলাম গ্রহণ করতে বাধ্য করে না কিন্তু ইসলামের রাজনৈতিক কর্তৃত্ব মেনে নিতে বাধ্য করে আরবের এই স্থিতিশীলতা ধরে রাখার জন্য আল্লাহ রসুলসাল্লু আলী ওয়াসলাম অভিজ্ঞ এবং বিচক্ষ সাহাবিদের গভর্নর হিসেবে নিয়োগ দিলেন মক্কার গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হল আত্তাববিন ওসাইদ রাদুল্লাহ ওয়ানহুকে আর তয়েফের গভর্নর ছিলেন উসমানবিন আল আস রাদানহু বাজান রাদেল্লাহ আনহোকে ইয়েমেনের গভর্নর হিসেবে বহাল রাখা হয়েছিল তার মৃত্যুর পর ইয়েমেনকে কয়েকভাবে ভাগ করা হয় সানাহর গভর্নর হিসাবে বাজানের ছেলে সামার মারিব আরিব শহরের গভর্নর ছিলেন আবু মুসা আল আস আলী আনহু আল জুন্দ ইয়ালা এবেন ওমাইয়া হামদানে আমির এবং শামার আল হামদানি নাজরান জামা এবং জাবিদ অঞ্চলে গভর্নর হিসেবে দায়িত্ব দেয়া হয় খালিদ এবেন সাইদ রাজিল্লাহ আনহোকে আমির বেন হিজাম রাদ্লাহ আনহুকে দেয়া হয় নাজরানে। জিয়া দেবেন লাবিদ রাজ আনহোকে দেয়া হয় হাদরা মাউদে এবং উকাশ এবং সাউর রাদেল্লাহ আনহোকে আজ এবং আজ অঞ্চলের গভর্নর পদে নিয়োগ দেয়া হয় আজকের এখানে শেষ আগামী পর্বে আলোচনা করা হবে বিদায় হজ নিয়ে রস মিডিয়ার অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন অর্গ অথবা ফেসবুক পেজ ডবুড ফেসবুক ডট কম স্ল্যাশ রেইন মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডবল ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া raindropsmedia.org 2 5